মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকত আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা আলহি ও সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আমাদের নির্ধারিত বিষয় ইসলামের গঠন এবং ইসলামের পতন রোধের উপায় অথবা ইসলাম গঠন এবং ইসলাম পতনের কারণসমূহ শর্ত আমরা আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম সেই ধারাবাহিকতায় আমরা একটা পর্ব আপনাদের সামনে আলোচনা করেছি এই মুহুর্তে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা প্রথম পর্বে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরেছি যে ইসলামের গঠন ইসলামের গঠন প্রণালী প্রথম কথাটাই হল যে আমাদেরকে অবশ্যই ইসলামের শর্ত ক্যালেমার শর্ত ইমানের শর্ত এগুলো জানতে হবে এবং আমরা প্রথম শর্ত আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হল কি এলিম সহকারে ক্যালেমা পাঠ করতে হবে যারা এলিম সহকারে ক্যালেমা পাঠ করে নাই তারা কখনো মুসলিম হতে পারেন আমরা কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আল্লাহ তুবরকালা এভাবে কালেমা পড়তেও বলেননি আল্লাহ তুবরকালা যেভাবে কালেমা পাঠ করতে বলেছেন সেটা তো আমরা সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে শুনলাম ফা আল্লাহ ইল্লাহ জ্ঞান সহকারে লা লাহ বলতে হবে তুমি জানো বুঝো যে আল্লাহ বেদিত প্রকৃত কোনো উপাস্য নেই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম ফর্মিয়েছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমনত অবস্থায় যে ওই ব্যক্তি লাই সম্পর্কে জ্ঞান রাখত লাইল্লা কি এগুলো জানতো দেখাল জাননা তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে অন্যথায় যারা খামাখা কালেমা উচ্চারণ করে বিভিন্ন ধর্মাবলম্বীরা মুসলিম সমাজের সাথে বসবাস করার কারণে যারা কালেমা উচ্চারণ করে তারাও তো জাননাতে চলে যাবে লাই পরে ওই সমস্ত সাধারণ হাদিস কে আল্লাহ রসুল শর্ত শর্তযুক্ত করেছেন এই সমস্ত দলিলের মাধ্যমে আল্লাহ রসুল শুধু এটাই বলে রেখে দেননি মান কালাল দেখালাল জানা যে ব্যক্তি লাইল্লাহ পড়বে জান্নাতে যাবে মানিদ আল্লাহ দেখাল জাননা যে ব্যক্তি সাক্ষ্য দিবে লাইল্লা সে জান্নাতে যাবে সাধারণ অবস্থায় আল্লাহ রসুল রাখেননি এই অন্যথায় ইসলাম জগা খিচুড়ি হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আমত অবস্থায় যে সে জানতো ল সম্পর্কে জ্ঞান রাখত সেই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আপনি এর বিপরীত অর্থ বের করেন যে ব্যক্তি জ্ঞান রাখে নাই জ্ঞান অর্জন করে নাই সে জান্নাতে যাবে না মানকানা আখেরও খেলাম যার শেষ কথা হবে লাইল্লাহ সে জান্নাতে যাবে তার ক্ষেত্রে একই কথা শুধু লাইল্লাহ পড়ে জান্নাতে যাবে না সে যদি লাইল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে অথবা সে যদি অমুসলিম অবস্থায় ছিল মৃত্যুর পূর্বে লাইল্লাহিল্লাহ পড়েছে কিন্তু লাইলাহার জ্ঞান অর্জন করার আগেই মৃত্যুবরণ করেছে এই লোকের ক্ষেত্রে হয়তো লাইল্লাহ উপকার আসতে পারে যেমন আল্লাহ রসুলাম যুদ্ধক্ষেত্রে এক ব্যক্তি লাইল আহিহা বলার পরও সে নিহত হয়েছিল মুসলিম সেনাবাহিনীর হাতে ওসামা বিন জায়দের হাতে আল্লাহ রসুল সাইসলাম সেই ব্যক্তির লাইল্লাহ ইহা যেহেতু সেই লাইল্লাহ্লা বলার পর এক মিনিটও বাঁচে নাই তার ব্যাপারে আল্লাহ রসুল সাইসলাম একটা সম্ভাবনা কথা তুলে ধরেছেন লি লাহ্লাহ নিয়ে যখন উপস্থিত হবে ওসামা তখন তোমার কি অবস্থা হবে কিন্তু লাইলা বলার পর বেঁচে থাকবে দীর্ঘদিন অথচ লাই লাহ জ্ঞান অর্জন করবে না এভাবে প্রকৃত মুসলিম হওয়া সম্ভব নয় এভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলিম হওয়া সম্ভব না এটা আমার কাছে গ্রহণযোগ্য মুসলিম হওয়ার ব্যবস্থা হতে পারে অন্যের কাছে হতে পারে এই শর্তের বিপরীত হবে ইসলাম ভঙ্গের একটা কারণ এই শর্তের বিপরীতটা কি লাইলা জ্ঞান না রাখা লাইলা একজন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে বালিক হয়ে গেছে কিন্তু সে কালেমার জ্ঞান রাখে না সে যদি মুসলিম হয়ে জন্ম গ্রহণ করেও থাকে হওয়ার পর সে যেহেতু কালেমার অর্থ শিখে নেই কালেমার জাহালাত কালেমার বিষয়ে অজ্ঞতা লালন পালন করছে সে তার ভিতরে তার ইসলাম ভঙ্গ হয়ে গেছে অজ্ঞতা ইসলামের ভিতরে গ্রহণযোগ্য নয় অজ্ঞতা দূর করে ইসলাম অস্তিত্বে এসেছে জাহিলিয়ত দূর করে ইসলাম এসেছে জাহিলিয়তকে উৎখাত করে আল্লাহ ইসলাম দান করেছেন আমাদের তাহলে জাহিলিয়াত কিভাবে আবার ইসলামের ব্যবস্থা হতে পারে ক্যালেমার যাদের জ্ঞান নেই অথবা সঠিক জ্ঞান নেই তাদের ইসলাম ভঙ্গ আর শর্ত হচ্ছে ক্যালেমার শর্ত ইসলামের শর্ত ইমানের শর্ত হচ্ছে অর্থাৎ সত্য জানা আমি জ্ঞান অর্জন করেছি ক্যালেমার অর্থ আমি শিখেছি কিন্তু এই অর্থটাকে তায়ন করতে হবে ক্যালেমার তো একটা নির্দেশনা আছে ক্যালেমা লাহ্লা মুহাম্মদ রসুল্লাহ আমি বললাম আল্লাহ আল্লাহবেদিতো প্রকৃত কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল তো এই শব্দের যে নির্দেশনা আমি পেলাম নির্দেশনাটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এই কালেমার মধ্যে আছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনা এটাই হলো কালেমার নির্দেশনা এই নির্দেশনাকে এই কালেমাকে সত্যায়ন করা মানে এই নির্দেশনা আল্লাহ এবং আল্লাহর রসুল সংশ্লিষ্ট আমরা যা কিছু কোরআন এবং হাদিসে পাব তা সত্য বলে জানব মিথ্যা জানা চলবে না মিথ্যা ভাবা চলবে না মিথ্যা চিন্তা করা কল্পনা করা চলবে না সত্য স্পষ্ট সত্য জানতে হবে এ সম্পর্কে আল্লাহ তো বরকতলা কোরআন মাজিদে এই শর্তটা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তুবরকালা মুনাফিকদের ব্যাপারে বলেছেন মুনাফিকরা কিন্তু কালেমা পাঠ করত এবং খুব জোরালো ভাবে আল্লাহ রসুলের সামনে কালেমা আসরণ করত এ সম্পর্কে কোরআনে দলিল আছে সুরা মুনাফিকুন নামে একটা সুরাই নাজিল হয়েছে এই সুরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ তবরকতলা মুনাফিকুন সম্বোধন করে আল্লাহ বলছেন যখন মুনাফিকরা তোমার কাছে আসে কালু তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল শব্দটা কত তাগিদ যুক্ত কত শক্তিশালী শব্দে তারা রসুল সাল্লাহ সাক্ষ্য দিচ্ছে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল আল্লাহ ভালোই জানেন নিশ্চয়ই আপনি তার রাসুল্লাহ ইন্নআল মিকিন তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মর্মে যে মুনাফিকরা যত শক্তিশালী শব্দে তোমার শাহাদাত তোমার স্বীকৃতি দান করুক না কেন এরা মিথ্যাবাদী তাহলে ক্যালেমার সাক্ষ্য দিলে সেখানে মিথ্যাবাদী হওয়া যাবে না অন্তরের সত্যতার সাথে সাক্ষ্যটা দিতে হবে যদি না দেয় ক্যালেমা বলছি অনেক বলছি অনেক জোরালোভাবে বলছি কিন্তু সেটা যদি অন্তরের সত্যতার সাথে না হয় তাহলে যে ইমান আমার ভিতরে আসবে সেটা হলো মুনাফিক মার্কা ইমান এই ইমান দিয়ে কখনো আল্লাহর কাছে মমিন হওয়া সম্ভব নয় মুসলিম হওয়া সম্ভব নয় পরকালে জান্নাত যাওয়ার সম্ভব নয় এই ইমান দিয়ে আমি হয়তো আমার দৃষ্টিতেই শুধু মমিন হলাম। আমার দৃষ্টিতেই শুধু আমি মুসলিম হইলাম অথবা আমার মতো লোকদের দৃষ্টিতে আমি মুসলমান হলাম আল্লাহ মিথ্যাবাদী বললেন এই জাতীয় আয়াত বিভিন্ন জায়গায় আল্লাহ তো বর কতলা উল্লেখ করেছেন সুরাবাকার শুরুর দিকে আট নম্বর আয়াত আল্লাহ বলছেন লোকদের ভিতরে অনেক লোক এরকম আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি ইমান এনেছি আল্লাহ কি বলছেন ওমা হুম বিমিন এরা মমিন নয় মুখে তো দাবি পাওয়া গেল মমিন কিন্তু এরা মমিন নয় কোন জায়গায় এদের খালাল কোন জায়গায় এদের ত্রুটি ঘটে গেল এদের ত্রুটি হলো বিশ্বাস সত্য অন্তর থেকে সত্য জানতো না তারা মুখ থেকে শুধু উচ্চারণ করত। তাহলে রসুম সালামকে জানত কিন্তু অন্তর থেকে তারা জানতো না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবার আমরা এই বিষয়ে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসব আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু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 क्यों गुरुत्वपूर्ण जान देख इसम समाज बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग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 প্রাণপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনা আমরা আলোচনা করতেছিলাম ইসলামের শর্ত যদি কেউ মনে মনে মিথ্যা জানে আসলে কিন্তু মুনাফেকদেরকে যে আল্লাহ মিথ্যা বলেছে এটা হলো তাদের মনের কারণে তারা মুখ দিয়ে তো খুব সত্য কথাই বলেছে অবশ্যই এটা সত্য কথা কিন্তু আসলে তারা অন্তর থেকে সত্য মনে করেন যার জন্য আল্লাহ তবরকতলা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন তারা মমিন নয় এই ঘোষণাও দিয়েছেন আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামের হাদিস থেকে আমরা পাই রসুল্লাহ সাল্লাম একদিন মাজ বিন জবাল রদি আল্লাহ আনহকে তার বাহনের পিছনে বসিয়ে কোথাও যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মহাজকে লক্ষ্য করে বললেন কোন একটা কিছু বলবেন তাই ডাকে সাড়া দিলেন অত্যন্ত আদব সহকারে বললেন লবসুল্লাহ ওয়সা দে আমি আপনার সামনে উপস্থিত এরপর আবারও আল্লাহ রসুল বললেন রসুলামের ডাকে সাড়া দিয়ে বললেন আমি আপনার সামনে উপস্থিত আল্লাহ রসুল ডাকলেন তিনবারই উনি সাড়া দিলেন এভাবে তারপরে আল্লাহ রসুল তাকে কি বললেন রসুল সিদ্ আল্লাহ রসুল বললেন যে কোন ব্যক্তি মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমার সাক্ষ্য দিবে সিদ্িন কালবিহি অন্তরের সত্যতার সাথে অবশ্যই আল্লাহ তো বড় কথা এই কালেমার বিনিময়ে তাকে জাহান নামের জন্য হারাম করে দেবেন তাহলে জাহান নামের জন্য হারাম হওয়ার শর্ত হলো কালেমাকে বলতে হবে কালেমার স্বীকৃতি দিতে হবে কালেমার সাক্ষ্য দিতে হবে অন্তরের সত্যতার সাথে অবশ্যই এটা খেয়াল করে আমাদেরকে জ্ঞান সহকারে আমাদেরকে এই সাক্ষ্য দিতে হবে এই শর্তের বিপরীতে আমরা খুব সহজেই জানতে পারছি যদি অন্তরের সত্যতা না থাকে ক্যালেমা একজন পড়তেছে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত সে যদি ক্যালেমার বিষয়ে ক্যালেমার নির্দেশনা ব্যাপারে তার অন্তরে মিথ্যা জানার কোনো লেস ঘেষ থাকে তাহলে সে ব্যক্তি ক্যালেমা যতই পড়ুক সে মুসলিম হতে পারবে না আরেকটা শর্ত শর্তটা হচ্ছে একিহিন একইনটা হচ্ছে সন্দেহ সংশয়ের বিপরীত শব্দ রাইব আরবি ভাষাই হলো রেব শক ও রাইব সন্দেহ সংশয়ের উর্ধে উঠতে হবে অর্থাৎ সে ক্যালেমার জ্ঞান অর্জন করলো ক্যালেমার সঠিক অর্থ শিখল তারপরে কালেমাকে সত্য জানল কিন্তু এই সত্য জানার ক্ষেত্রে কোনো যেন সংশয় সন্দেহ না থাকে অনেকেই সত্য মনে করে আবার একটু সন্দেহ হয় ইমান এবং ইসলামের ক্ষেত্রে সত্য জানাটাও যথেষ্ট নয় সত্য জানার পর এই সত্যকে সংশয় মুক্ত করতে হবে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে মোহাম্মদ রসুল আল্লাহর এই বিধান সালাদ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য তবে যদি মাঝে মধ্যে এরকম চিন্তা আসে কি জানি জান্নাত পাওয়া যাবে কি না যেই জাহান নামের কথা বলা হচ্ছে আসলে জাহান নাম আছে কি না আমরা তো বিশ্বাস করি কিন্তু বাস্তবে এটা পাওয়া যাবে কি না এই যে এই জাতীয় সংশয় সন্দেহ যদি তাদের থাকে তাহলে মমিন হতে পারবে না একই থাকতে হবে সত্য জানার পর ইসলামকে খাঁটি করার জন্য কিভাবে ইসলাম কোরআন এবং হাদিসে ব্যবস্থা রাখা হয়েছে আর ইসলাম কত সাধনার মাধ্যমে কত পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয় যারা সহজভাবে দুনিয়ামী পণ্য যেমন রাস্তাঘাটে পড়ে থাকে এভাবে যারা ইসলামকে পেয়ে গেছে তাদের ইসলামের দরদ কি তাদের তো ইসলামের দরদ থাকতে পারে না তাদের ইসলামের বুঝো থাকতে পারে না ইসলামকে কীভাবে সঠিকভাবে গ্রহণ করার ব্যবস্থা রাখা হয়েছে এইভাবে যদি কেউ ইসলাম মানে তাহলে ওই ব্যক্তির ইসলাম মানা হলো সেই ব্যক্তি মুসলিম হওয়া সম্ভব হলো অন্যথায় আমার দৃষ্টিতে আমি মুসলিম আমার আমি মুসলিম এরকম হইতে পারে তাহলে সত্যতা এটা কো খাঁটি করার জন্য আরেকটা পয়েন্ট আরেকটা শর্ত হলো সত্য তো জানছ এই সত্য জানাটা যাতে সংশয় সন্দেহ মুক্ত হয়ে যায় এটাও লক্ষ্য রাখতে হবে এই মর্মে কুরান থেকে দলিল আমরা শুনবো পনেরো নম্বর হচ্ছে শুধুমাত্র তারা লক্ষ্য করুন সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী কোরআনের আয়াতের সূচনা হচ্ছে কি শব্দ দিয়ে শুধুমাত্র যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ওরসুলিহি এবং আল্লাহর রসুলের প্রতি ইমান এনেছে তারপরে ইমান আনার পর সংশয় সন্দেহ পোষণ করে নাই কি জানি আল্লাহ যেই ভয় দেখে নামাজ পড়তে বলছেন যেই জাহান্নামের ভয় দেখে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলছেন এবাদত করতে বলছেন যেই লোভ লালসা দেখে যেই আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদেরকে এবাদতে আসতে বলছেন ইসলাম চর্চা করতে বলছেন এগুলো ঠিক পাওয়া যাবে তো এই যে সন্দেহ সত্য তো জানলাম সত্য জেনে আমি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হলাম সদস্য হলাম আল্লাহ বলছেন সুম্মাল কেবলমাত্র তাদেরকেই মমিন বলা যাবে যারা ইমান আনার পর সংশয় সন্দেহকে আশ্রয় প্রশ্রয় দেয় নাইম হুসেন এভাবে ইমান আনার পর তাদের মাল এবং তাদের যান দিয়ে জিহাদ করে উলায় কাহমুদ সাদেক এই লোকগুলোকে বলা যেতে পারে সাদেক সত্যবাদী এই লোকগুলো সত্যবাদী তাহলে সত্যবাদিতা পরিপূর্ণতা লাভ করে সংশয় সন্দেহ মুক্ত হলে এখান থেকে আমরা তাহলে একটা জিনিস জানতে পাচ্ছি সেটা হলো যারা ইমান আনার পর ইমানের ঘোষণা দেওয়ার পর সংশয় সন্দেহ মুক্ত হতে পারবে না তাদের ইসলাম ভঙ্গ তাদের ইসলাম বিলুপ্ত যেমন ভাবে মুনাফেকদের ইসলাম বিলুপ্ত এই ব্যাপারে আমরা সুরাহাদিদের ১২ থেকে ১৪ নম্বর আয়াত তেলাওয়াত করলে স্পষ্ট হয়ে যাবো সংশয় মুক্তভাবে এই জ্ঞান আমরা গ্রহণ করতে পারব এই শর্তটা সংশয় সন্দেহ মুক্ত হওয়ার শর্তটা আল্লাহ এই কোরআন আয়াতগুলোতে উল্লেখ করেছেন এবং এই সংশয় সন্দেহ জড়িত থাকার কারণে আল্লাহ রসুলামকে যারা তারা হতে পারে নাই তারা জাহান্ন এই কথাটা এই তথ্যটা আল্লাহ আল্লাহ বলছেন যেদিন তুমি দেখবে মমিন অথবা নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যেদিন তুমি দেখবে মমিনদেরকে মমিন নরকে এবং ম নারীকে তাদের নূরগুলো তাদের সামনে দিয়ে যাচ্ছে এবং তারা তাদের নূরের পিছনে পিছনে যাচ্ছে আলোকিত পথ দিয়ে অতিক্রম করছে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ক্যালেমার তৃতীয় শর্তের আরও একটি দলিল সুরা হাদিদ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটির আমরা তর্জমা এবং নির্দেশনা পরবর্তী পর্বে কমপ্লিট করব ইনশাআল্লা এ বলে আমাদের আলোচনার আরেকটি পর্ব শেষ হয়ে গেল পরবর্তী পর্বে ইনশা আমরা এই বিষয়ে আলোচনা করব আল্লাহ তবরকতাল আমাদের সকলকে সুস্থ রাখুন এবং পরবর্তী পর্ব দেখার আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু আমি মোহাম্মদ আপনারা দেখছেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল